نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا وان اشهد لا اله الا الله وحده لا شريك له سيدنا ومولانا محمدًا عبده ورسوله اللهم صل على محمد النبي وعلى اله وصحبه مَا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ طَـسْ <اليف> لَام مِيم <أمين> ذَلِكَ الْكِتَابُ لَا رأينا الذين يتقون الذين نؤمنون بالله وباليوم ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون وقالوا نقي صلى الله عليه وسلم من احدكم حتى يكونا واو تبعا لما جاهد সভাপতি <تصفيق> محترم المقام واجب الاحترام حضرات علماء کرام سمانিত উপস্থিত গুরুত্বপূর্ণ সময় আচরণ করার সময় করানসরীঘুর শুরুত্ব নিয়ে অল্প দুয়ী বনের সামনে তেলা তারপর করানসরী ঘুরে মানব জাতির ইহকাল পরকাল সমস্ত সমস্যার সমাধান লেগান করছি করানসরীঘুরে করানসরীফে যে সমস্ত সমস্যার সমাধান এর হদুক শব্দ আল্লাহ কোরআন শুরু দিয়ে নি যে শব্দগুলো আর কিছু আর কিছু মত আছে বাহ্যিকভাবে অর্থ বুঝে যা কিন্তু ইয়ার হাতিগত কি আসল আল্লাহ কি চাই ধারণা যেগুলো আছে আলি ফ্লাম যে সমস্ত আছে এগুলোর আসল উদ্দেশ্য আনকি শব্দের অর্থ কেয়া গণ্য হলে আল্লাহ কেবই তো চাই ইয়া গণ্য হয় বাকি এগিয়েই যে আল্লাহ এবং আল্লাহ রসুল্লাহ আলি সাল্লামর মধ্যে বেদর কথা कुरान शरीफुर मध्य आसे वजह कुरान शरीफुर কুদরত ইন বিভিন্ন আলোচনা আল্লাহ কোরআন শরীফর মাধ্যমে মাধ্যমেই রে মুখ বন্ধ করে মানুষ যে কুরান শরীফের হাতিয়া কুরান শরীফের মোকাবিলা করে ফেতনু ইয়মান বাড়া আল্লাহ রব আল আলিফ আল্লাহর মিত্ লাম আল্লাহ রসুল মিত্ক আবার কোরআন শরীফুরা আল্লাহ নাস কোরআন শরীফুর শুরু হয়েছে বা এই কিতাবের পিতা যেবার মধ্যে কোন সন্দেহ অবকাশ নেই দুনিয়ার যে কোনো রাইটার যে কোনো কিছু যদি ধরে মেহরবানি করে জানাই দিবেন পরবর্তী মধ্যে শুদ্ধ হয়ে যায় যে কোন লেখক হঠাৎ লেখার করে না আল্লাহ দেখি আর কিতা সন্দেহ আর সময় যান দশ মিনিট আর তাকে জন করি উজ্ত্তানা বোধ আছে আল্লাহ তাকে লাবাই করমার এই কিতাবের মধ্যে সন্দেহ নাই আল্লাহ এই দায়িত্ব আল্লাহ হাতের মধ্যে রায় নেই তল্লা আল্লাহ ইনজিল শরীফ আল্লাহি কিন্তু আল্লাহ রক্ষা করে এই দায়িত্ব আল্লাহ নয় আল্লাহ এটা যা কিতাব দুনিয়া ফাটাইলাম রাখি বাইবেল আল্লাহ যে ইঞ্জিল দান করে বর্তমান বাইবেল এই নয় তারা যেগুন আছে তালমুস যে তারা তলমুজ নাম দিয়ে তলমুজে আসল তৌরা নয় বরং বিকৃত কিন্তু এই কোরআন শরীফ আল্লাহ আপাকে না কি ঘোষণা দুনিয়ার মধ্যে ফাটাইলাম আবার এই কোরআন হেবাজ আর হাতের মধ্যে রাখি যে কোরআন মজিদুর হেবাজত দায়িত্ব আল্লাহ আপাকে নিজর হাতের মধ্যে রাখি এবারে হনেক পরিবর্তন করে ফারিব না শাব্দ পরিবর্তন ঘি ফ্যাক্টরিটার মধ্যে কিন্তু দরি কারণ দরিদির এই কোরআন যে সময় না জেলার তা কথা হই আল্লাহরা সুর উগ্র সোড়ো হইলে সুর বানা যায় আর কেন হই এক সুর ভাতি উগ্র আয়তর মত আয়াত বানাত এই সমত আর সাহিত্য রুজু বর বড় সাহিত্যিক আলব মধ্যে আছে সুরাই কৌসর নাজি এখন আল্লাহুল আলম তো চিনে ছুড়ি দিই আয়াত বানা কুরআ শরীফুল এই আয়াত ই তারা মোস্যাকল বড় বড় সাহিত্য এই আয়াত মানুষের হতা নহ বরং আল্লাহর হতা আর অনেকে গত্তু চাইলেও কে মানতনু মানিব না যুগ যুগ চেষ্টা বলতেই আয়ুফান একবার কোর নামাজক্ত বলেছিল নামাজ তিনক্ত বলে কোরআন শরীফ নামাজ তিনক্ত আছে যে নামাজ তিনক্তলেও করছি আন্দোলন শুরু হয়ে গিয়ে লালদিগের ময়দানের মধ্যে বড় মিটিং হইল হজরত মুফতি আজম রহমতুল্লাহ মুফতি ফৈজুল্লা রহমতুল্লাহ রাজনৈতিক মিটিং নজর কিন্তু এই লালদিগের ময়দানের মধ্যেই হজরত মুফতি আজম রহমতুল্লাহ শহর নিজেকে কোরনের পদক্ষেপ আর কোরণুদ্ধি এই সময় মুসলমান চুপচাপ বৈত্যা নামাজ যদি তিরক্ত হয় নামাজ যদি সায়ক্ত হয় ঘন মুসলমান মানিব না আচ্ছা বল্লা তো নামাজ আরো স্ত হলে যাবি বুঝি একে এসাই দিয়ে না ইসলাম মধ্যে হারামগজি মাই বা বিয়ে বইতন বা বিয়ে করে নার ল ইবে কি বিধান কোরআন শরীফর বিধান এখন যদি হন অসুবিধা নাকি আর বোন আর জনের ঘর দিয়ে মাসি বর্ষণ আর গড় রা বা বিয়ে করে অসুবিধা কি অব মায় ফলিয়করী তোর হুকুমান এই হুকুমিয়েন কি বছর কিয়মত্যন্ত নামা সরত্ব কোরআনের বিধান নারী মরত্ব অর্ধেক বিধান কোরআন শরীফের বিধান নামাজক্ত নারিয়ার ভুরুষ সমান পরিপূর্ণ পুরাণের বিধা আল্লাহ তা মাই ঘর যোগ গিয়ে বরং আল্লাহ একে মাই ঘরে এই সব বেশি দিয়ে সমান দিনে দেখে দিই তার সমানা ইতার কি তার তোয় সমান আসল আহল নাই ব্যাকলার সমান আহল তাই অগ্রাধিকার দিয়েছে সমান একখানা বুঝি সন্সায় আল্লাহ মরৎফার মাইফার বিধান কি দিই উজ্ঞ মরৎ অনত্ঞ মরৎ মাই হই ইসলামর বিধান বাবন যেদিন বছর বয়সে শেষ। বাফর যদি অভ এখন তুই বার পনের বছর আজ একটু তোর সাবতার ন তোর দায়িত্ব তো তোর খানা তুই তুই খানাগুই অর্থাৎ বা গুণাগারে তুলো চরিত্র বিধান কিন্তু মাই হইল ইসলামের বিধান কি অনত্ঞ মাই এই এই মাই হওয়ার অনত্যান করুদিন যেতদিন বিয়ে নুয়া এবার পনেরো বছর বিশ বছর হচিশ বছর চল্লিশ বছর সন্দ্রিশ বছর হোক অনজ্ঞ মাই বিয়ে নুইতে যদি বুড়ি যাগুই যেতদিন বিয়ে ন এসে পর্যন্ত বাবরুক এবার খরচ পালাই মরৎ বাহর সম্পত্তি খাদ্য পনেরো বছর আর মাইফিন ইসলাম বেশি খাই মরফা খাবি পনেরো বছর তাহলে আল্লাহ বেশ দিকে মাইফার বেশ দিবে এবার আগরি আজ ইয়ার হল মহতর ঘরে হতে মহতর ঘরে ইন্ডাল আল্লাহ মায়ের সাহু এক বাঘ এইখা হল আর আল্লাহ মায়ের ঘরে একবার দি ই দি ই দি কারণ উগ্র মর বাক সাহরচ পদ্ধত যেদিন না বাই এদিন নিজের সমস্ত খরচ নিজের মাথার আগেই ইয়ার খরচ যায় বিয়ে করিল আল্লাহ তোর বউুল খাবা নিজের খরচ মাথারুদ বউল দায়িত্ব মাথারুদ খরচাই খার খরচ হারু ইনলাইনে খরচ আইসি আচ্ছা যদি মাপ গরিব অসহায় খুব টিয়া ভসিয়া আছে এই সময় মাপ দায়িত্ব হওয়ারু মাপ খরচ কম করি ইনযুদ আশা তৈরি মরত খাতে তিন লাইনের খরচ আছে নিজুর লাইনে খরচ বৌর খরচ খুয়াশার খরচ খলাইনে খরচ যেদিন জন্মই এদিন আগ পর্যন্ত সম্পূর্ণ দায়িত্ব বাহরুদ এক হরস নিজের নাই যেদিন বিয়ে বিয়ে করার সাথে দায়িত্ব গেই তা হারুদ মৎ পয্যন্ত উগ্র মায়ী হওয়ার জন্মন্তর আছে না এক খরচ নাই এখন উগ্র প্রশ্ন আই ফারে বল আজকে খন মাই হতে বাপ নাই জামাইও মরে গা ও নাই। তলে বায় তো না চলে ইসলামের বিধান যদি শরীয়ত চলে ইসলামের হুকুমত শরিয়ত হুকুম না যে বাই নাই ফা নাই এলে মাইফর সম্পূর্ণ খরচ মাইভ সরকার সামনে জায়গা আছে জায়গা ফুল বাল হননি আর এই সুযোগ সুযোগ আছে বল প্রসঙ্গ হতা মাই ঘর আহ নাই স্বামীও নাই ফুয়াও নেই বাইও নাই এইরকম মাই ঘর সম্পূর্ণ খরচ ইসলামে তারপর খরচ এখন তিনবাক মরদার মাই হাত খরচ নাই মাই ঘর নাই। তো উচিত আসি কিন্তু ইসলামে কি বল না মরৎফাত দুই ভাগ একবার শর্ট রাখি আর মাই তো খরচ নাই তার খরচ নাই তার আল্লাহ আল্লাহ না বেঁচে দিই তো যে একবার সার খরচ না তো ভাই ইন্সু রেস জমা আছে বিয়ের খনা খাবা মাতর না জামাইয়া খাবা কিন্তু স্বরিয়া তো তার ঘরেও হ্যা জামায়ন যেদিন বিয়ে গো এদিন বৌর সম্পূর্ণ খরচা তোমার মাতার বউর খন খরচ নাই তা আল্লাহ তাকে তার জামায়ন হ্যাঁ বিয়ে করিবার সময় আগে মোড়া মরা অঙ্গ মরা না এবার জন দরকার আসিলনে খরচ নাই আবার গোড়া বাহ জামাইবু আবার স্বরিয়া যদি আনলে হয়তো যে ও মাইয় আর হরসায় জামাইয়া তোমার খা পাইব আগে বিয়ের সময় বাহত্তর এক লাখ টিকা বউর জামাই খাতে দরকার হল এখন এখন হাওয়া সময় করে সিরিজ এক লাখ টিয়া লড় পঞ্চাশ হাজার টিয়া লর বিয়ের সময় কিনলে লড় দে তোর হাবা যুম তো যুক্তিও যা তিন লাখ পাঁচ লাখ পাঁচটিয়া যা দেরি দি জমা যা ভাইও নকি জমা আজ ইয়ার হলে এখন ফোয়া একটা বড় হয়ে যাবে ফুয়াল বিদেশত তাহে বাবর নামে টিয়া ফাটা দুই হাজার ঘর দেখ যেগুন দেশুড়েন্স জমেদা তো আল্লাহ তার মাই ঘর জলুম বুঝি না না বেশি দিই উনু তো শরীর তো বিদানুরোধ হার আর এন কি মাই হওয়া মরৎসারি না এখন মাই হওয়া তো বেহু এখন মরৎ উদাহরণ দুগ্র হওয়ার বয়সে যে সতেরো বছর আর এক খার বয়সে এটা ছ বছর বাহ হওয়ার শব্দ অভুত আজি বাজারের দিন টেড নেই গরম অধ্যে বহুত আছে এহারে চললে যা বাজারে বেশি যা গড়িয়া ফুয়া বর্বোর মাথা এখারে চল তুলি দি। গুরু ভুয়া দেবে আছে সবচর্যে ইদের রাতে তুইও তোর বরগাই উঠলো বাজার যা তো বাজারের ব্যাখ্যা আতরলো তেলের বুত এখন বড় উপযুক্ত হুয়া শক্তি আছে গাছ সতেরো বছর হুয়া ইটা মাথার মধ্যে বুড়ো হুয়া আলগাতে খাইলে বাজারে আর কি দললো বোতল কি বা কি জল গজি না যেযুক্ত ইয়েন দি এলা বড়বাই দেখেনা সেই আনামিকে বড়বাই এখন খাইলে আয় না এখন ছোট যদি হয় বড় ভাইয়ের হতে আলগা ঠিক তুইও হোধ বলো এখন ছোট ভাই তুই না এখন বড় ভাই দেখালে হতে হইলে হতা তোর দিদি হাইলে বোতল আরও চলবে দেখুন দেখিনি হঠাৎ বাজি ঠিক কিন্তু দিদিদের মালিক বানাইতে বেশি গল্প আর অর্ধেক সোড়োভাইয়ের মাথা তুলে দিই আবার সোড়ো ভাইয়ের তেলের বোতল আছে গেতে লই বাজারের ব্যাগতে লই ইদের তুমি কিছু নয় নিজের তুমি অর্ধক ইতো তুলে দিই ইয়া বরবাই কি সামান গা জল গজি তোমার শক্তিশালী গার মধ্যে শক্তি আছে কর্মর বার হামিন তোমার সমাধান কর কষ্ট কর মেরি হাড শঙ্করি কর মাইভর তোমার দুর্বল ভারী তোমরা নরম শরীর গরম ভিতর বইটা হামাই যে হামাইব বাজার সাজার গনি দিব তোমার এখানে রাঁধবে দেখা গেছে আর আল্লাহ যে এখন মরৎলো না এখন মরৎ মাই হওয়ার বৌরা হয় এ তোর বুয়া বাকি লেখা আয় তুইও হামা আয় হামাই তো বাইরে মায়ী হোক বাইরে বোনা সবদাহ কষ্ট করে তুই হামা নি বাজার গো রাঁধবে যদি বউবে এখন এখন মরৎ শব্দ সমান অধিকার আর অ্যাঁন্যরতুন বাইরে টিয়া হাম আসিল মাই ঘর এখনো আছে বই ঘরাইতো হয়ে গেছে এখন মাই হওয়ার লোক লাগাই সমান অধিকারের নাম নি গরতুন বাইর গজি মাই হল বেকু মাইফল তো পেঁকু মরৎফার কে তো সাই হঠায় আনন্দ এখন টিয়া হামন দায়িত্ব আছে কিছু দায়িত্ব বৌর তি আয়া তুই শব্দ নয় দেরি এখন মাইভা গড় তো বাই হামার সামল গড়ের কিন্তু মরৎফরে মাইভার দায়িত্ব একখানা মথার লই না মাইভর সালা তো কত ঠিক আছে এক বেলা বাদ আর রান্ধিলি আর এক বেলা বাদ তুই রান্ধিলিন রাতে এর গুন তুই রাঁধ আর বউ আলু পুড়লি তুই বাবু ভেসুর হারিয়ে দেব আজ যাইয়ের ভোর তোর নাই আনুম তুই বাবু সুরো জালিন খেলো তুই এন লই। দুটুই খাবার সময় সময় নাকি না নাম দিয়ে সমান অধিকার আদের সমান শব্দের মধ্যে দুঃখবাজি অধিকার শব্দ দুঃখবাজি সমান না আনি অদাহরণ যারা ইয় সমানা নিজতির আইন শব্দ অধিকার অধিকার শব্দের মধ্যে দুটো বাজে অধিকার হার হয় অধিকার মা অধিকার মা কি আর জন হানো হন গাড়ি কেন কিনে দেওয়া সাহ দিয়ানি বাড়ি বেঙ্গি গর্ত সম্পত্তির নিজের দাবি গড়িত নামুই দেখি অধিকার ইসলাম অধিকার দিই তোমার হস্ত করে জামাইব তোমার বই বই থাকবি হান্দর দি। আল্লাহ অধিকার দি হামন। মেরিবাঙ্গন শঙ্কর মাঙ্গন মেরি হানন মাথার ইপলন এই কি অধিকার না দায়িত্ব দায়িত্ব লই মাথার মনের নাম দিই অধিকার অধিকার শব্দ মধ্যে কি আছে দুঃখবাজি আল্লাহ গরিৎ মানে একখানে ইজিৎ নসিয়ত মানি উপদেশ আর ওসিয়ত মানে গুরুত্বপূর্ণ উপদেশালি আর পকর্বপূর্ণ আদম মাননীয় সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রীদের কাছে আবেদন জানে যেহেতু দেহ সরকার মুসলমান সরকার নিজও মুসলমান মুসলমান বিরুদ্ধে আইন ফাঁসবি সামনে রাখি খবরদার নিবেন যদি আনিয়া মানির আর মানতে বাধ্য মুসলমান সরকার আবার আর জেদ্দুর ঘুরি আর মাননীয় প্রধানমন্ত্রী নাকি ভাসোক নামাজী আবার মধ্যে তাহার যুদ্ধের নামাজ ভরে অজগরী এসে একবার নয় তিনবার গুজিও সরকার যা ভাই তাহারুদ গুজারি না আলহামদুলিল্লাহ তবু যদি এখন পরিত্ত আইন ভাষা হয় এখন কি বাধ্য যদি আইন ফাঁস হয় তুমি যদি ফিরে নোয়াই মুসলমানের রক্ত তাইতে যে এতক্ষণ গার রক্তন পর্যন্ত মুসলমান আইন আল্লাহ মানবের জন্য सकल प्रकार इम सीडी ऑडिओ भिडीओ पैकारी खुचरा सुलभ मूल्य पा जाए एंटरप्राइज छिचल्लिस मद्रासा मार्केट साठ हजार